السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الاولين والاخرين نبينا واممنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم باحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك फैशन हिसाब से केवल फैशन चर्चा अथवा सामाजिकतार चपे अथबा निजे गर्व और अहंकार प्रदर्शन नामेपराधे ध्वस कर देर नामांतर एर द्वारा दुनिया दुटी ध्वसा जाए बुर्भाग्यजनक सत्य आज हमारे मध्य अनेक अपराध रहे अनेक बोलें অপরাধ জানলে করতাম না বুঝলে করতাম না উদ্যোগ এই জন্য। যাতে অজানা বিষয়গুলো আমরা জেনে নিতে পারি যা বুঝি না তা বুঝে নিতে পারি যা শুনি নাই তা শুনে নিতে পারি পরস্পর চর্চা করে নিতে পারি ইমানের দাবি পূর্ণ করার জন্যে পাপিষ্টতা পাপাচারিত করা নিষেধ করা কবিরা গুনার কাছেও না যাওয়া আর এই আমাদের উদ্যোগ অল্লা সানা হাত আমাদের সকলের এই উদ্যোগটাকেও কবুল করুন আমিন বোধ আজকের আয়োজনে আমরা একটি অপরাধ একটি কবিরা গুণা নিয়ে আলোচনা করতে চায় আর তা হল পুরুষ স্বর্ণ ব্যবহার করা কবিরা গুণা এবং পুরুষ তথা কাপড় পরিধান করা হারাম করেছেন কবিরা গুনা হার সুফান এবং তার প্রিয়তম হাবিব মুহাম্মদ রসুল সালাহ তাল আলী পুরুষ স্বর্ণ পর্বে অথবা পুরুষ রেশমি কাপড় পরবে এটা পুরুষের জন্য হারাম বন্ধুগণ এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে আমাদের জীবনযাত্রা যথার্থই সুন্দর সমৃদ্ধ সুখী হওয়ার জন্য আমাদেরকে যেমন তিনি আকাশের বৃষ্টির পানি দিয়ে নতুন জীবনের সংস্থান করেন তিনি যেমন মরাজমিন থেকে আকাশের বৃষ্টির পানি দিয়ে নতুন ফসল অঙ্কুর উদ্গমন করা ঠিক এমনি অদলাস ভান আলা मटर नीचते समुद्रे नीचते पानी और मटीत किस खनिज धात पदार्थ केवस्था करब कि रबुल आलमी नाजिल कर रबुल आलमी निजेबुर संस्थान करन व्यवस्था करीचे जायोन मेटाई जीवन जात के सुंदर और समृद्ध करी আধুনিক থেকে আধুনিকতর করি এটা রব্বুল আলমীদের নিয়ামত রবুল আলমীদের অনুগ্রহ তবে আল্লাহ প্রদত্ত অনুগ্রহ তার বলে দেওয়া বিধান অনুযায়ী ব্যবহার করতে হবে নিজের মতো করে মন গড়া মতে আল্লাহর দেয়া অনুগ্রহ ব্যবহার করা যাবে না রব্বুল আলমিন মালিক তিনি দিয়েছেন তার নির্দেশনার ভিত্তিতেই তা পরিচালিত হবে ব্যবহার করতে দিয়ে লোহা তিনি নিজে নাজিল করেছেন লোহা কারো মানুষের তৈরি বিষয় নয় মানুষের বাপ দাদার মালিকানার জিনিস নয় লোহা রব্বুল আলমী নাজিল করেছেন এর মধ্যে রয়েছে আমাদের জন্য খনিজ পদার্থ রব্বুল আলমীর নাজিল করেছেন টি কেমনি অবাস খনির মধ্যে নিচে তরল স্বর্ণ তা হল ডিজেল পেট্রোল তেল রেখেছেন পৃথিবীর অনেক দেশ মাটির উপরে কিছু নাই মাটির নিচ বের করে করে পৃথিবীর লৌহ উঠায়া লৌহ দিয়ে অনেক সামগ্রী তৈরি করে পৃথিবীতে বড় লোক এমন অনেক দেশ হয়েছে ঠিক এমনি হুয় তালা মাটির নিচে ব্যবস্থা করে রেখেছে আমাদের জন্য স্বর্ণ আর রৌপ স্বর্ণ আর রোপ্য রব্বুল আলমী মাটির নিচে ব্যবস্থা করে রেখেছে এই এবং ধাতু হিসেবে আমাদের ব্যবহারের জন্য দিয়েছেন তবে এই পৃথিবীতে স্বর্ণ এবং রৌপ্য ছাড়াও আর অনেক মণিমুক্তা মানিক্য চিক্য সবকিছু রব্বুল আলমিন কোথায় কিভাবে পাওয়া যায় তাও ঠিকানা বলে দিয়েছেন যেমন সুরাতুর রহমান এই আদল্লাস আলা সমুদ্রের অতল গহব পরে কোথায় কি রয়েছে তার বিবরণ তুলে ধরেছেন বলেছেন চলমান পরস্পর বিপরীত মুখী দুইটি স্রোত সমানে চলছে কেউ কাউকে ভেদ করে ভিতরে ঢুকছে না হুমা মারজান লুলু এবং মারজান মনিয়ার মুক্তা রব্বুল আলমিন ওই সমুদ্রের গভীর তলদেশে রেখেছেন রব্বুল আলমিন ঠিকানা দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর রব্বুল আলমিন ঠিকানা দিয়ে দিয়েছেন আল্লাহর দেয়া ঠিকানায় খুঁজলেই সব পাওয়া যায় হাত আল্লাহ ঠিক রব্বুল আলমিন মাটির নিচে সুন্দর ধাতব ব্যবস্থা করেছেন তার নাম স্বর্ণ রৌপ্য স্বর্ণ পৃথিবীর আদিকাল থেকে এই মৌলিক ধাতব টুকু পৃথিবীর মানুষের সিম্বল অফ ওয়েলথ সম্পদের প্রতীক সম্পদের প্রতীক শুধু তাই না স্বর্ণ এবং পাশাপাশি রৌপ্য স্বর্ণ এবং রৌপ্য দুইটাই পৃথিবীর অনন্তকাল থেকে পৃথিবীর সূচনা থেকে কাছে সম্পদের প্রতীকের কথা বলেছেন বলেছেন যারা খনিজ করে খনি হিসেবে রেখে দেয় জমা করতে থাকে আল্লাহাবা স্বর্ণ ঘোষণা করেছেন মোহাম্মদ রসুল্লাহ জাকাতের জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের যে পরিমাণ তা ঘোষণা করেছেন তা হলো স্বর্ণের মাপে সাড়ে সাত তুলা অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণ আর রোপ্যের দামে সাড়ে তুলো রৌপ্য অথবা সাড়ে বায়ান্ন বড়ি রৌপ্য সুতরাং স্বর্ণ এবং ভিত্তিতে সম্পদের নিরাপত্তা সম্পদের পরিমাপ এমন কি জাকাত ফরজ হওয়ার নেশাব নির্ধারিত হয়েছে স্বর্ণ নামক সম্পদের এই প্রতীক এবং খনিজই পদার্থ নারীদের ব্যবহারের যদি অনুমোদন করেছেন তবে তা যদি সাড়ে সাত বড়ি হয়ে যায় নারীকে জাকাত দিতে হবে সাড়ে সাত বড়ি থেকে এর উপরে জাকাতের নির্ধারণ করার জন্য রব্বুল আলমিন এবং তার হাবিব করেছেন সাড়ে সাত স্বর্ণ আর রৌপ্য হলে সাড়ে বায়ান্ন বরি এই স্বর্ণ নারীদের অলঙ্কার হিসেবে ব্যবহার করতে অনুমোদন করেছেন নারীরা ব্যবহার করবে এমনকি গভীর সমুদ্র থেকে মণিমুক্তা যা বের হয় তাও নারীরা ব্যবহার করবে অলংকার তালবাসু নাহা তোমরা পড়বে স্বাভাবিকভাবে অলংকার নারীদের পোশাক নারীরা পড়ে তবে বিশেষ করে স্বর্ণ পুরুষ ব্যবহার করতে পারে না আমরা এই ব্যাপারটা নিয়ে আরো কথা বলবির পর আমাদের সাথে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 देख अर्धांगिनी नांगी प्रति रविवार रे सुन सम्प्रचार सकाल साढ़े नशे समाज जटिलता कमाते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 जीवन बहु समस्त समाधान दिन मसाय पर ব্যবহারের যদি অনুমোদন করেছেন তবে তা যদি সাড়ে সাত বড়ি হয়ে যায় তাহলে নারীকে জাকাত দিতে হবে সাড়ে সাত থেকে এর উপরে যত হবে সাড়ে সাত বড়ি হওয়া মাত্রই এর টুটাল স্বর্ণের উপরে জাকাত হবে এটা জাকাতের নির্ধারণ করার জন্য আর রোপ হলে সাড়ে বায়ান কিন্তু তার ক্ষতি হয় জীবনের জন্য পৌর জন্য ক্ষতিকারক দিকে একজন নারী তার জন্যে কল্যাণকর তার জন্য উপকারী তাই নারী স্বর্ণ ব্যবহার করবে কারণ পুরুষ এবং নারীর শারীরিক গঠনটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ বিপরীত হওয়া তালা পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করাকে কে অনুমোদন তাই করেননি আর তাই নিজের ক্ষতি জেনেও শরীয়তের নিষেধাজ্ঞা জানা সত্ত্বেও যারা ব্যবহার করে অথবা না জেনেও স্বর্ণ ব্যবহার করে যারা তারা অবশ্যই কবিরাগুনায় লিপ্ত অপরাধ হারাম শুধু তাই না বন্ধু স্বর্ণ ব্যবহার করতে গিয়ে আজ বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করা হয় পুরুষ স্বর্ণ ব্যবহার করতে গিয়ে হয়তো আংটি ব্যবহার করে উচিত নয় হারাম বলে স্বর্ণ ব্যবহার করতে পারবে না আবার অনেকে দাঁত লাগাতে গিয়ে স্বর্ণ দিয়ে দাঁত লাগান বর্তমান পৃথিবীর প্রায় সকল ফকিগণে মত পুরুষের দেহে স্বর্ণ এক কাতরা লাগানো জায়গ নাই না দাঁত বিবে স্বর্ণ দিয়ে দাঁত সকল ফুকি একমত অনেকে আবার বলে ফতুয়া দিতে চায় না বলে কখন কার অ্যাক্সিডেন্ট হবে না কখন কোথায় বিপদ হবে জানি না বিপদাবদ থেকে বাঁচার জন্য। কিছু স্বর্ণ যেভাবেই হোক নিজের কাছে রাখলে যায় বিভ্রান্তি একাত্রা স্বর্ণ পুরুষ ব্যবহার করা হার কবিরা গোনা তা যেভাবেই হোক অবশ্যই নিষিদ্ধ বন্ধুগণ আল্লাহ আমাদের সকলকে তা বুঝার তৌফিক দিন আমিন দ্বিতীয় যে বিষয়টা হলো রেশম পরা রেশম আল্লাহ সুফান নিজে আকাশ থেকে পোশাক শিল্প নাজিল করেছেন আমাদের জন্য পোশাক শরীর ঢাকার জন্য এমন পোশাক হওয়া উচিত যে পোশাকে তার শরীর ঢাকবে সতর ঢাকবে স্বাভাবিক এত পাতলা হওয়া উচিত নয় যাতে তার শরীর দৃশ্যমান হয়ে ওঠে কিন্তু নারী তার জন্য রব্বুল আলমীন রেশমটা অনুমোদন করেছেন কারণ নারী সে তো নিজের শরীর দেখা যায় এমন কাপড় পরে অবশ্যই হারাম যা করবে না কারণ পর্দা করাটা ফরজ ফরজ পর্দা করার ভিত্তিতে যদি নারী রেশম পরে এটা তার জন্য কল্যাণ বেপর্দার জন্যে কোনো জিনিস পরাও তো হারাম পুরুষের জন্য হারাম নারীর জন্য শুধু তাই না রেশম তৈরি হয় গুটি পোকার লাভা থেকে আজকের মেডিকেল সেন্সের প্রমাণ হয়েছে গুটি পোকার এই লাভা প্রসেস করে যে রেশম সুতা তৈরি করে কাপড় তৈরি করা হয় এটা ঠিক স্মরণের মতোই পুরুষের শরীরের সাথে ধাতব প্রতিক্রিয়ায় লিপ্ত হয় রিয়াকশন তৈরি হয় আর এই রিয়াকশন পুরুষের শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি করে ক্ষতির কারণ কিন্তু নারী তার শরীরের জন্য ক্ষতিকারক নয় অথবা ভাঙা তালা তিনি তো আল্লাহ মোল সব কিছু জানেন পূর্বাপর সব কিছু তিনি জানেন তিনি জেনে আমাদের জন্য যেটা কল্যাণ এটাকে অনুমোদন করেছে যেটা এটা অকল্যাণ করেছে। সুতরাং পুরুষ রেশম তারপর অনেকে আজ প্রশ্ন করবেন আজকে রেশম বলে তো আর ডাইরেক্ট না বলা হয় ইংরেজিতে সিল্ক আর সিল্ক বলতে গিয়ে এখন বিভিন্ন ভাবে সিল্ক মোডিফিকেশন করা হচ্ছে সিল্ক মোডিফিকেশন করা হচ্ছে ফিফটি সিল্ক আর ফিফটি পার্সেন্ট হয়তো অন্য সুতা কটন অথবা সাথে অন্য অনেক কিছু সংযুক্ত করে অন্য সুতা সংযুক্ত কাপড় বানানো হচ্ছে পুরুষ কি পড়তে পারে আসলে কি বন্ধুগণ যেমন এক কাত্রা স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা যায় নেই তা যেভাবেই হোক যত যুক্তি যত তর্ক যত শর্ত যত চিন্তা যত অপব্যাখ্যা করার চেষ্টা করা হোক ফকিগণ একমত স্বারাম ঠিক এমনি অনুপরিমাণ হোক রেশম ব্যবহার করা উচিত নয় বরং পুরুষ ব্যবহার করবে কটন বা অন্য কিছু যা যারুল আলমিন নাজিল করেছেন পোশাক হিসেবে পোশাক নাজিল করেছেন দৃষ্টিনন্দন করে নিজেকে ঢাকার জন্য পাকির পালক উদাহরণ দিয়েছেন একটি কথা পাকির পালক পাকির পালক দেখবেন পাখি হয়তো ছোট্ট কিন্তু তার লেজ লম্বা দানা লম্বা পাখি লেজটা বড় ডব্বুল আরবিন এক একটা ডিজাইন দিয়ে এক একটি সুন্দর সৌন্দর্যমণ্ডিত করেছেন সুতরাং পুরুষ নারী সুন্দর করে পোশাক পরবে এতে কোনো নিষেধ নাই নিজের সামর্থ্যের ভিত্তিতে সুন্দর পোশাক পরবে তবে অবশ্যই পুরুষ রেশম পরবে না সিল্ক পরবে না তা পার্সেন্ট হিসাব করে যাই হোক না কেন কারণ রেশম তো যে যেকোনো ভাবে সুতা সম্পৃক্ত কাপড় গায়ে দেয়া উচিত নয় অনেক ধরনের উপসর্গ তৈরি হয় ডাইরেক্ট প্রতিক্রিয়ার তৈরি হয় আর এই প্রতিক্রিয়া নিজের জন্য যেমন ক্ষতি করিমে আমাদেরকে স্পষ্ট বলেছেন তিনি আমাদের জন্য হালাল করেছেন সকল পবিত্র আর যত হবি যত খাবা তা হারাম করেছেন খাবায় রব্বুল আলমী হারাম করেছেন সুতরাং যা কিছু রব্বুল আলম নিষেধ করেছেন কুদু না কোনোভাবে প্রমাণিত এটা অবশ্যই আমাদের জন্য অকল্যাণকর ইমানের দাবি হলো কল্যাণটা গ্রহণ করা অকল্যাণ থেকে বেঁচে থাকা কর বিষয় থেকে বেঁচে থাকলাম না তাইলে ইমানটা তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল বন্ধু আর এই ছোট্ট বিষয় যদি নিজের জীবনে বাস্তবায় তা করতে পারি তাহলে কিসের জন্য আজকে দুর্ভাগ্যজনক সত্য আমাদের সমাজে আমাদের পরিবারে বিভিন্নভাবে আল্লাহ যা নিষেধ করেছেন যাহারাম করেছেন তার চর্চা হচ্ছে যেমন ছোট্ট বাচ্চার জন্ম নিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে কি দেবে ছেলে জন্ম নিয়েছে তবু একটি শরণের আংটি ছেলে জন্ম নিয়েছে তবু স্বর্ণের চেইন স্বর্ণ না দিলে আমাদের মাঝে প্রতিযোগিতামূলক চলছে ঈদে আনন্দ করব রেশমি সিল্ক না হলে হয় না ঈদের আনন্দ সিল্ক দিয়ে করবেন ঈদ কি তাইলে আল্লাহর হারাম করা জিনিস নিয়ে করার বাদরা আলমী যা হারাম করেছেন তা নিয়ে নাচানাচি করার জন্য আলে মোলামারা আমরাও আজ এই বিষয়গুলো মানুষের সামনে কতটুকু তুলে ধরি কতটুকু বলি কবি নজরুল বড় আক্ষেপ করে আমাদেরকে বলেছেন ঈদের মাঠে জরির পোশাকে শরীর ঢাকিয়া যারা আসে জরির পোশাকে শরীর ঢাকিয়া से ता तुम कि तमाम चेतना गुरा बोली बर दुर्भिक्ष पीड़ित क्षुधार्त मानुष्टर पक्षे ना बोले जरि पोशाक शर ढाक जरा आसे तर रंग तर मेजाज तर आग्रह তাদের প্রয়োজন দেখে দেখেই আমরা আজ বেকার হয়ে যাচ্ছি তাহলে মনে আমা উচিত কঠিনভাবে জিনিসগুলো বলা ভদ্রতার নামে স্বর্ণচর্চা পুরুষ ভদ্রতার নামে রেশম ঈদের আনন্দের নামে রেশম না জায়েজ নাই হারাম জিনিস দিয়ে আনন্দিত হওয়ার উৎফুল্লিত হওয়ার কোনো অধিকার নাই বরং এটা শয়তানের কাজ ডাইরেক্ট শতানের কাজ হারাম জিনিসে আনন্দিত হয় শয়তান শয়তান পুরস্কৃত করে তার পারিষদে যে একটি হারাম মানুষকে দিয়ে করাতে পারে আর নামে অনুষ্ঠানের নামে ঈদের পুরুষ স্বর্ণ ছেলেকে স্বর্ণ নতুন নাতিকে স্বর্ণ মানে ছেলে তথা পুরুষ জাতীয় যে কাউকে স্বর্ণ দিয়ে আভিজাত্য প্রদর্শন করা কালচার হয়ে দাঁড়িয়েছে ছেলেরা রেশমি কাপড় পরবে বিভিন্ন ভাবে আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে আর এই জন্যে আজ আমাদের ধ্বংস নেমে এসেছে বন্ধুগণ হারাম কোন জিনিস আভিজাত্যের প্রতীক হতে পারে না আনন্দের কারণ হতে পারে না ভালো লাগা হতে পারে না বরং ভালো লাগা ওইটাই যেটা আল্লাহ সফান হালাল করেছেন রসুল সাল্ল হতে অনুমোদন করেছেন বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে এই থেকে নিজেরা বেছে থাকি সবাইকে বাঁচতে অনুরোধ করি যে পুরুষ কোনো ভাবে একাত্রা স্বর্ণ ব্যবহার করবে না পুরুষ কোনো ভাবে সকলকে আমাদের সকলকে এই কবিরা গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দিন আমিনালামালিকুম ওরা Oh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 এবং জাকাতি বিভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর আমি দিবি আপনারা দেখছেন